আসসালাম আলাইকুম বাদ সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা ধারাবাহিক ভাবে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তহিদের গুরুত্ব ফজিলত এবং তার প্রকারভেদ এই বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা শুনে আসছি আজকে এই পর্বে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হল আসমা সিফাত অর্থাৎ আল্লাহ তর কতলার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তৌহিদ কিভাবে। বাস্তবায়ন করতে হয় কায়েম করতে হয় সে বিষয়ে আলোচনা শুনব ইনশাআল্লাহ আমরা এর পূর্বে তহিদের মূল্য তহিদের মর্যাদা ফজিলত এবং তহিদের তিনটি প্রকারের দুটি প্রকার আমরা ব্যাখ্যাসহ শুনেছি প্রথমত তহিদুল রুবুইয়া তহিদুল রুগিয়ার উপরে আমরা দীর্ঘ আলোচনা করেছি এরপর তহিদুল উলুহিয়া ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ব বলতে কি বুঝায় সে বিষয়ে আমরা আলোচনা করেছি আজকের এই পর্বে ইনশাল্লাহ তহিদুল আসমা ওসিফাত নাম ও বুনাবলির ক্ষেত্রে আল্লাহ তবরকতলার একত্ব সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ আল্লাহ তুবর তার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে যে দলিল কোরআন মাজিদের রয়েছে সবচেয়ে প্রসিদ্ধ একটি দলিল আপনাদের সামনে আমি আল্লাহ তবরছেন সেই জুজৌ নাম আর আল্লাহ পর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম সমূহ ফাহা তোমরা এই নামগুলোর গুলোর মাধ্যমে তাকে আহ্বান করো তার কাছে দোয়া করো বজারুল্লাহ জানি মিদুন আসমাইহি এবং পরিত্যাগ করো ওই লোকদেরকে যারা আল্লাহর নামের ক্ষেত্রে বক্রপথ অবলম্বন করেছে সেই জুজৌন অচিরেই তাদেরকে এই কৃতকর্মের জন্য প্রতিদান দেওয়া হবে এই আয়াত থেকে আমরা আল্লাহর নামের প্রমাণ পাচ্ছি তারপর আল্লাহ তবরকতলার বিভিন্ন গুণাবলীর আমরা প্রমাণ পাই সুরা এখলাস সহ বিভিন্ন আয়াতে আয়াতুল কুরসির ভিতরে যেখানে আল্লাহ বলছেন ফুল হল্লাহ আহাদ বলুন সে আল্লাহ এক আল্লাহমাদ তিনি অমুখাপেক্ষী লামিয়ালি তিনি কাউকে জন্ম দেননি ওলামিউলাদ তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি ওলামিয়াকুল্লা তার সমকক্ষ কেউ নেই এখানে আল্লাহ তুবরকতলার গুণাবলীর আমরা পরিচয় পাই এবং কোরআন মাজিদের আশুর আর এগারো নম্বর আয়াতে আল্লাহ তুবরকতলা বলছেন লেই সাকি সয়ুন ওসমীর তার সাদৃশ্য তার অনুরূপ কিছুই নেই অথচ তিনি দর্শনকারী সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী এই আয়াতগুলো থেকে আল্লাহ তবরকতলার নাম এবং তার গুণাবলীর আমরা একটা পরিচয় জানতে পারছি যে আল্লাহ তো বারকতলা এমন সত্তা बारे गुण रही आया तुबरकोलर विस्तारित भाई कतगुल नाम इसे शेषर आयत ग तुबरकोला এখানে অনেকগুলো আল্লাহ তুবরকাল নাম আল্লাহ তবরকালা সিরিয়ালি বর্ণনা করেছেন আল্লাহ রসুল বলছেন নিরানব্বইটি আল্লাহ তবরকালার নাম রয়েছে যে ব্যক্তি এই নামগুলো গুলো করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আমরা এই সমস্ত আয়াত এবং হাদিস থেকে জানতে পারছি যে আল্লাহ তরকতালার অনেকগুলো নাম এবং অনেকগুলো গুণ রয়েছে এই নাম এবং গুণের ক্ষেত্রে আল্লাহ তবরকালার তৌহিদ মেনটেন করতে হবে আল্লাহ তরুক তালার তৌহিদকে কিভাবে আমরা কায়েম করব। এই পর্যায়ে আমরা যদি তহিদুল আসমা ও সিফাতের সংজ্ঞাটা নিয়ে নিই আমরা আল্লাহর নাম এবং গুণাবলীর অস্তিত্ব কোরআন এবং হাদিস থেকে প্রমাণ করার পর এবার আমরা কিভাবে নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তৌহিদ কায়ে করব এই বিষয়টা আমরা জেনে নেব সংজ্ঞার মাধ্যমে আরবি ভাষায় বিভিন্ন আকিদ গ্রন্থে এর সংজ্ঞা দেওয়া হয়েছে আল্লাহ আল্লা তালা কুরআন মজিদে তার যে সমস্ত নাম এবং গুণাবলী সাব্যস্ত করেছেন এবং রসুল্লাহ সাল আলহিম হাদিসের ভিতরে আল্লাহর যে সমস্ত নাম এবং গুণাবলী সাব্যস্ত করেছেন সেগুলোকে ঠিক ওইভাবেই সাব্যস্ত করা কোন রকমের পরিবর্তন ছাড়া কোনো ধরনের বিলুপ্তি ছাড়া কোনো ধরনের উপমা ছাড়া কোনো ধরনের ধরন পদ্ধতি ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া হুবহু যেভাবে কোরআনে এসেছে সেভাবেই সাব্যস্ত করা যেভাবে এসেছে সেভাবেই সাব্যস্ত করা আল্লাহর গুনাবলী সংক্রান্ত যে সমস্ত আয়াত এসেছে যে সমস্ত নস যে সমস্ত দলিল প্রমাণ এসেছে এগুলোর পাঠ করাটাই হল এগুলোর তাফসির অন্য কোনো ভাষা দিয়ে এর তাফসির করা ঠিক নয় আল্লাহ তবরকতলা যে সমস্ত ত্রুটি বিচ্যুতি থেকে নিজেকে পবিত্র ঘোষণা করেছেন মুক্ত ঘোষণা করেছেন তার রসুল সাল আলাইসাল্লাম হাদিসের ভিতরে যে সমস্ত ত্রুটি বিচ্যুতি থেকে আল্লাহ পাক পবিত্র এগুলো থেকেও আল্লাহ তো বড় কতলাকে পাক পবিত্র ঘোষণা করতে হবে এই হলো মোটামুটি নিয়ম তাহলে আমরা আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে যেভাবে ইমান আনা উচিত যেভাবে আল্লাহর তহিদ সাব্যস্ত করা উচিত সেভাবেই আমরা সাব্যস্ত করতে কায়েম করতে সক্ষম হব जारित किसोजन कर नाम गुणावल सब्यस्त कराधी घटान चलबा शब्द गोने संयोजन कर कारण हलो उद्देश्य हलो ये आल्लर नाम और गुणावल क्षेत्र अनेक সর্বপ্রথম এ বিষয়ে যাদের পদ ভ্রষ্ট হওয়ার আমরা ইতিহাস পাচ্ছি তারা হল জাহামিয়া সম্প্রদায় জাহাম নামক এক ব্যক্তির দিকে এরা সম্পর্কিত এরা আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে নিজেরা অনেক পণ্ডিতি করতে গিয়ে গুমরাহির মধ্যে পড়ে গেছে আল্লাহ তোবরতালা যাদের থেকে সতর্ক করেছেন তারাও একটা দল আল্লাহ যেখানে আল্লাহর সুন্দর সুন্দর আহ্বান করো এবং পরিত্যাগ করো যারা আল্লাহর নামের ক্ষেত্রে বক্রপথ অবলম্বন করেছে এই সেই একটি সম্প্রদায় যারা আল্লাহর ক্ষেত্রে বক্রপথ অবলম্বন করেছে তাদের আকিদা বিশ্বাস হচ্ছে যে আল্লা তু বরকতলার দুটি নাম ও গুণ ছাড়া আর অন্য কোন নাম ও গুণ নেই তাদের নিকটে আল্লাহ নাম এবং গুণ বলতে দুইটা দুইটা তার গোনা বলি। রয়েছে একটা হলো আল হাই আর একটা হলো আল কয়ুম আয়াতুল কুরসির মধ্যে যেই দুটি নাম আমরা পেয়েছি আলহাইল কাইয়ুম অর্থাৎ চিরঞ্জীব এবং চিরস্থায়ী বা সর্বনিয়ন্তা। এই দুটি নাম গুণবাচক নাম ব্যতীত সমস্ত নামকে তারা অস্বীকার করে থাকে নওয়াজবুল্লাহ এটা স্পষ্ট কুফরি সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি বিরতির পর সংশ্লিষ্ট বিষয়ে আমরা আলোচনা আপনাদের কাছে তুলে ধরব السلام عليكم ورحمة الله وبركاته لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لا شريك لك إن الحمد والنعمة لك والملك لا شريك لك सबूरी जीवन सफलता कुरान तेला शैम पालन क्यों जो हज कर হচ্ছে তাঁতের মুখের সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন सत्य प्रकाश करते कारोन, एटा तरा अपना अधिकारायित्व सत्यता बोला देखोचन परवर्ती अनुष्ठान पीछे সালামু আলাইকুম ওরহমতুল্লা সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী ছোট্ট বিরতির পর আবারও আমরা ফিরে আসলাম তহিদুল আসমা সিফাত। আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তহিদ কিভাবে আমরা কায়েম করব সে বিষয়ে আলোচনা আমরা আয়াতের এই ব্যাপারে ইঙ্গিত পেয়েছি যে আল্লাহ তবরকতলার নামের ক্ষেত্রে অনেক মুসলমান অনেক ব্যক্তি বক্রপথ অবলম্বন করতে পারে এবং আল্লাহ তবরকতলা তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন ফি তোমরা পরিত্যাগ করো ওই লোকদেরকে যারা আমার নামের ক্ষেত্রে বক্রপথ অবলম্বন করেছে তা আমরা বক্রপথ অবলম্বনকারীদেরকে চিহ্নিত করার জন্য सर्वप्रथम जहां सम्प्रदाय आल्ला तो बरकोतलार नाम गुणवल क्षेत्रे वक्रपथ अवलम्बन करेहतु तरा आल्लाबरकोतलार नामवाचक जे गुण रे गुणवाचक जिसमस्त नाम रेगुलर मध्य शुदू दूटी तरा सब्यस्त करल हई अल कईम बदबाकी समस्त আল্লাহর গুনবাচক নামকে তারা অস্বীকার করে থাকে এটা অবশ্যই আল্লাহ তবরকতালার এই আয়াতের আলোকে গুমরাহ পথ এবং ভ্রান্ত পথ এতে কোনো সন্দেহ নাই এর পাশাপাশি আমরা আরেকটা সম্প্রদায়কে চিহ্নিত করতে পারি সেটা হলো মতাজিলার সম্প্রদায় তাদের আকিদা অনুযায়ী समस्त गुणवाचक नाम के सब्यस्त करूग के तरा शुदू नाम हिसेबी स्वीकार कर गुण निर्देश करा मानते राजी नये जेमन आल्हैलते आल्लर नाम बुझाई तेरे दृष्टि आल्हैलते आल्लर नाम बुझा क्यों आल्हैलते হায়াত বিশিষ্ট জীবন বিশিষ্ট এটা তারা মানতে রাজি নয় এমনিভাবে আল্লাহ আলিম যে আল্লাহর গুণবাচক নাম এটাকে তারা শুধু নাম হিসেবে মানতে রাজি কিন্তু আলিম অর্থ হল জ্ঞান সম্পন্ন অতি জ্ঞানবান সত্তা এই জ্ঞান ওয়ালা বা জ্ঞান বিশিষ্ট ব্যক্তিত্ব তারা মানতে রাজি নয় এমনিভাবে সামি বলতে যে সমস্ত গুণ আছে আসামি আল্লাহবুয়া শামী অল বাসির এই যে আসামি এটাকে আল্লাহর নাম তারা বলতে রাজি কিন্তু এর যে অর্থ শ্রবণকারী এই অর্থ বা গুণ তারা মানে না শুধু নামগুলো মানে কিন্তু নামের যে অর্থ এবং নির্দেশনা এটা তারা মানে না বাসির ইত্যাদি এই নামগুলোর শুধু তারা নামই বিশ্বাস করে কিন্তু এর যে গুণ বা এর যে অর্থ আছে এবং এই অর্থ আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য এটা তারা বিশ্বাস করে না এভাবে তারা গুমরা হয়ে গেছে এর মাঝামাঝি আছে আরও দুইটি দল যারা আল্লাহর নাম এবং গুণাবলীগুলোকে সাব্যস্ত করে তারা মানে কিন্তু তার গুণের অপব্যাখ্যা করে যেমন আল্লাহর যে সমস্ত নাম এবং তার গুণাবলী আমরা পাই কোরআনের মধ্যে রসুল সাল্লামের হাদিসের ভিতরে যেমন একটি হলো মোহাব্বত করা আল্লাহ মোহব্বত করেন ইন্ন আল্লাহ ইহিবুল মহাসিন এই যে আল্লাহ মোহব্বত করেন সৎকর্মশীলদেরকে এই মোহাব্বতের দ্বারা অপব্যাখ্যা করে বলে কি মহাব্বতের অর্থ হলো দান করা এমনিভাবে আল্লাহ তুবরকতলা যে দেখেন বা কেয়ামতির দিন আল্লাহ দেখবেন বান্দাদের প্রতি এই দেখার অর্থ তারা রহমত করে থাকে এমনিভাবে আল্লাহ তুবরকতলার হাত আছে বলে কোরআনে যে প্রমাণ পাওয়া যায় পা আছে। তার প্রমাণ পাওয়া যায় এগুলোর তারা অপব্যাখ্যা করে বলে এগুলো হলো কুদ্রত অথবা নেয়ামত ইত্যাদি তারা অপব্যাখ্যা করে থাকে এমনিভাবে আমরা ভুরি ভুরি হাদিসের ভিতরে জানতে পারি আল্লাহ তবরকতলা শেষ রাত্রে দুনিয়ার নিকটস্থ আসমানের নেমে আসেন যখন রাত্রের এক তৃতীয় অংশ বাকি থাকে তারা এটার অপব্যাখ্যা করে বলে থাকে যে না আল্লাহ নামেন না বরং আল্লাহ তবরকতলার রহমত নামে আল্লাহ তবরকতলা তার রহমত প্রেরণ করেন এভাবে তারা প্রত্যেকটা গুণের প্রায় অপব্যাখ্যা করে থাকে সব্যস্ত করে বটে কিন্তু এর অপব্যাখ্যা করে থাকে অনেকে আবার আল্লাহর গুণের তুলনা এবং উপমা দিয়ে থাকে এদেরকে মুসাবিহা বলা হয় সাদৃশ্যবাদী এভাবে আল্লাহর নাম এবং গুণাবলী নিয়ে বেশ বিভ্রান্তি সৃষ্টি হয়েছে মুসলিম সমাজের ভিতরে যারা এই বিভ্রান্তির ভিতরে পতিত হয়েছে তাদের সংক্ষিপ্ত একটা আমি আপনাদের কাছে পরিচয় তুলে ধরলাম যারা পূর্ববর্তী সাহাবা তাবি আবাউ তাবেদের যারা অনুসরণ করে কোরআন বুজার ক্ষেত্রে হাদিস বুজার ক্ষেত্রে আল্লাহর নাম এবং গুণাবলীকে বুজার ক্ষেত্রে আমরা ते के आहलस्ना आल्ला तुबरको तलार नाम एवं गुणावलि के ठीक ओ भावे सब्यस्त करार पक्षे जेभव कुरने आल्लाबरको तला बर्णना कर रसुल्ला सल्ला अलहीसल्लाम हदीसे बर्णना करुप्ति अपव्याख्या तुलना उपमा ইত্যাদির আশ্রয় না নিয়ে হুবহু যেভাবে আল্লাহ তবরকতলা বলেছেন সেভাবেই তারা বিশ্বাস করে এবং এই ক্ষেত্রে তারা সুরা আর সুর আর এই আয়াতটিকে ব্যাখ্যা হিসেবে গ্রহণ করে বা ব্যাকরণ হিসেবে গ্রহণ করে সৈয়ন ও তার সাদৃশ্য কোনো কিছু নেই অথচ তিনি শ্রবণকারী এবং দর্শনকারী এখন আমরা বলবো। যে সমস্ত গুণাবলীর ক্ষেত্রে এই বিভ্রান্তির ভিতরে পড়েছে বিভিন্ন চিহ্নিত দলের মুসলিমরা তাদের ক্ষেত্রে আমরা বলবো আল্লাহ তবরকতলার নামগুলো অবশ্যই তার জাতের ওপরে নির্দেশকারী আমরা অবশ্যই আল্লাহকে যখন বলব হাইন আল হাই তখন তিনি জীবিত তিনি চিরঞ্জীব এভাবে কাদির তিনি ক্ষমতাধর ক্ষমতাবান মখলুকও ক্ষমতাবান মখলুক হলো ত্রুটিপূর্ণ ক্ষমতার অধিকারী আর আল্লা তরো কতলা হলেন পরিপূর্ণ ক্ষমতার অধিকারী এটা হলো পার্থক্য মখলুক হলো ত্রুটিপূর্ণ হায়াতের অধিকারী আল্লাহ তো বড় কতলা হল পরিপূর্ণ হায়াতের অধিকারী আল্লাহ তো বড় কতলা কখনো মরবেন না হাই ওয়াল জিন্লা রসুসান দোয়াতে বলতেন যে আল্লাহ হচ্ছেন এমন চিরঞ্জীব যার কোনো মৃত্যু নেই কখনো তিনি মরবেন না আর জিন ইনসান তারা মননশীল মরতেই থাকবে কেউ স্থায়ী হবে না কারও স্থায়িত্ব এই দুনিয়াতে নেই এরপর সব গুণগুলো একই কায়দায় আল্লাহ যে শোনেন তার শোনা তোর তার মতো আর মখলুকের শোনা মখলুকের মতো কারো শোনা কারোর সাথে মিলবে না মখলুকের শ্রবণ হলো ত্রুটিপূর্ণ সে সামনে যা শোনে তার কানে যা আসে সেটাই সে শুনতে পায় কিন্তু আল্লাহ তো বড় কথা সব কিছু শোনেন তিনি দেখেন মখলুকের দেখা মখলুকের মতো আল্লাহর দেখা আল্লাহর মতো মখলুকের ক্ষেত্রে এটা ত্রুটিপূর্ণ আল্লাহর ক্ষেত্রে হলো পরিপূর্ণ ইত্যাদি সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী এবার আমরা আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে এই ভূমিকামূলক আলোচনার পর সংজ্ঞা পর কিভাবে তার নাম এবং গুণাবলীর প্রতি ইমান আনবে সেটা জানার পর আমরা এখন কিছু ডিটেলস আলোচনার দিকে আসব। আল্লাহর নাম এবং গুণাবলীগুলোকে বোঝার চেষ্টা করব। আল্লাহর নাম এবং গুণাবলীগুলোকে আমরা যদি কোরআন থেকে ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করি রসুল সাল্লাহ আলহি সাল্লামের হাদিস থেকে আয়ত্ত করার চেষ্টা করি তাহলে আমাদেরকে দেখতে হবে আল্লাহ তবরকালার নাম এবং গুণাবলিগুলো বিভিন্ন ধরনের এক ধরনের গুণ নয় বিভিন্ন ধরনের গুণ আল্লাহ তরকতালার পরিপূর্ণতার জন্য যত গুণের দরকার সমস্ত গুণের আল্লাহ অধিকারী এবং এই গুণগুলো এই সেফতগুলো আল্লাহ তবরকতলা কোরআন মজিদে বিভিন্ন সুরায় বিভিন্ন আয়াতে তিনি ব্যক্ত করেছেন রসুল্লাহ সাল আল্লাহ আলিয়াল্লাম তার বিভিন্ন হাদিসে সুন্দর করে স্পষ্ট করে ব্যক্ত করেছেন আমরা অবশ্য এগুলো যথাসধ্য আমরা কোরআনের আয়াত থেকে হাদিস থেকে আপনাদের কাছে পেশ করব এই মুহুর্তে আমাদের এই আলোচনার পর্ব শেষ হয়ে আসলো আমরা আপনাদেরকে পরবর্তী পর্বে এই বিষয়ে আলোচনা শোনার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাকু মহান পক্ষ থেকে মহানবীর নাজ সর্বশ্রেষ্ঠ বাণী कट कार्यकरी भा कुरान हिदायत नहीं कोटी कोटी मानुषर जीवन हल आलोकित দেখুন আল কোরআন আলো প্রতি শনিবার থেকে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছটায় পুনঃ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে ডাকিরের আন্তরিক বার্তা ইসলামিক বম ইসলাম এসেছে আরবি মূল শব্দ সালম বা সালমন থেকে যার অর্থ শান্তি এটা মূল শব্দ থেকেও এসেছে যার অর্থ নিজের আল্লাহর কাছে আল্লাহ করা মানুষ ভয় পায় একদিন হয়তো মানুষের হাতে নিউক্লিয়ার বোম চলে আসতে পারে তারা বুঝতে পারে না ইসলামিক বোম শান্তির বোম অনেক আগেই পড়ে গেছে এটা পড়েছে যেদিন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম জন্মগ্রহণ করেন বেশ টিভি বাংলা মানবতার